السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور فاشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وحبيبنا وقره اعيننا صلى الله عليه وسلم محمد عبده ورسوله صلوات الله وسلامه عليه আম্মা সুপ্রিয় দর্শক যেখানে আছেন যে অবস্থায় আছেন কাছে কিংবা দূরে সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সকলের কল্যাণ কামনা করছি আমিও আপনাদের দোয়া প্রার্থনা করছি সুপ্রিয় দর্শক আমরা আজকের পর্বে নতুন একটি বিষয় আলোচনা করব সে বিষয়টি আলোচনার পূর্বে গত বিষয়ের কিছু অংশ আমাদের অবস্থিত ছিল পরিপূরক হিসাবে সেগুলো আমি আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ তবে আজকের যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসার চিন্তাভাবনা করেছি সিদ্ধান্ত নিয়েছে এবং প্রস্তুত করেছে সেটা হচ্ছে এই যে মাক্ষী এবং মাদানি বলতে আমরা কি বুঝি কেননা আমরা আগেই বলেছি যে পাক নাজিল হয়েছে তেইশটি বছর ঘুরে আর এই তেইশ বছরের তেরোটি বছর কেটেছে আমাদের প্রিয়নবীর রসুল্লাহ সাল্লি স্লামের মক্কা 10টি বছর কেটেছে আপনার মদিনা মনাম তাহলে মক্কাতেও কিছু আয়াত নাজিল হয়েছে মদিনাতেও কিছু আয়াত নাজিল হয়েছে এখন মক্কি এবং মাদানি এই নির্ধারণটা আমরা কিভাবে করব সময়ের সাথে মিলিয়ে नी सम मिलिए ना कि स्थानी मिलिए आलोचन आज के इनशाला तबूर्वे गंश बिल्डा अपन सामने उपस्थित करके सर्वशेष आयात नाजिल हो प्रसंगे चार्टी मतामलाये प्राधान्य पे एश्न हल তাহলে আলিওম আকমালতুল দিন আকুম আত্মু আলিকুম এই আয়াতটি সর্বশেষ হিসাবে চিহ্নিত কেন উত্তর একেবারেই সঠিক একেবারে সহজ সেটা হচ্ছে এই যে কোরআন একিমকে পাক নামত হিসেবে পূর্ণতা দান করা দিনকে পূর্ণতা দান করা এই ঘোষণার মাধ্যমে পাক সেই পূর্ণতা দান করেছেন এজন্যই এটাকে কোরআনের সর্বশেষ আয়াত হিসাবে গণ্য করা হয়েছে পাশাপাশি এই আয়াত কিন্তু নাজিল হয়েছে মক্কায় মদিনায় নয় এ আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে এ আয়াত নাজিল হয়েছে জুমার দিনে এ আয়াত নাজিল হয়েছে জুমার দিনের আসরের পরে সুহানুল্লাহ গুরুত্বের দিক থেকে এ আয়াত অপরিসীম ছিল এবং সেখানে লক্ষাধিক সাহাবি একরাম ছিলেন তারা এই আয়াতের কথা শুনেছেন এবং সেজন্যই যে যেভাবে শুনেছেন সেভাবেই সেটাকে বলেছেন এটাই ছিল কোরআনের শেষ আয়াত কারণ মক্কা মুআমায় হজ হয়েছে জিল হজ মাছে এরপরেও রয়ে গেছে আপনার জিলহজের বৃষ্টি এবং মাহারম সফর দুই মাস এরপরে রয়ে গেছে রবিকাল মাস যে সময় রস উল্লাহ সাল্লাহ আলী সালামের অফাত হয় বারোই রবি তাহলে কি এর মধ্যে পাক কোরআন হয়নি হয়েছে সেটার মধ্যে ছিল এই অত্যাক ওমান্তুরাফিহিল্লা এই কথাটাই সেখানে বলা হয়েছে আচ্ছা এরপরে যে কথাটা বলা হয়েছে যে সুরা হিসাবে যে কোন সুরাটি সর্বশেষ নাজিল হয়েছে কেউ বলেছেন সুরা তুর মা এদা আর কেউ বলেছেন তো বলা হয়েছে যে ঠিক আছে মায়েদা হয়েছে আহকাম হিসাবে হুকুম বর্ণনার ক্ষেত্রে মায়েদা আহকামের সুরা হিসাবে গুণ তো আল্লাহর বিধান নাজিল হওয়ার ক্ষেত্রে সুরে মায়েদা কিছু অংশ কেউ বলেছেন পুরো অংশ নাজিল হয়েছে সর্বশেষ আর সুরে নাসর এই সুরাটা পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে সবগুলো সুরার সমষ্টির মাধ্যমে সুহান আল্লাহ এ আয়াত যখন নাজিল হয় তখন আবুবক রদি আল্লাহ তালাহু কান্না শুরু করেছিলেন বলেছিলেন এর মাধ্যমে রসুল্লাহ আলীফাতের এবং তার দায়িত্ব পালন শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যায় যেটা হজরতে আবদুল্লাহ আবিন আব্বাস রদি আল্লাহ তালহুমা তিনিও হজরতে ওমর রদি আল্লাহ আনহুর মজলিসের সুর আর সদস্য সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে নিউল্লাভের পর বলেছিলেন তাহলে এই সুরাটাকে বলা হয়েছে ওর আনে পাকের সর্বশেষ সুরা হিসাবে পূর্ণাঙ্গ সুরা হিসাবে এই সুরাটি নাজিল হয়েছে বলে বলা বলা হয়েছে। হয়েছে এরপরে যে এটি সর্বশেষ আয়াত কেতাহের ক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলে তার বিধান কি হবে সে ব্যাপারে এই আয়াতটিও সেখানে আপনার কার্যকর করা হয়েছে যে এটি কেতাহের বা কেদিন বলে মানুষ হত্যার ব্যাপারে এই আয়াতটি সর্বশেষ নাজিল হয়েছে যদিও কেসা আয়াত ইতিপূর্বে আমাদের সামনে রয়েছে এবং এর মাধ্যমে হয়নি রে কিন্তু বহাল ছিল আচ্ছা এরপরে চলুন আমরা আরো কয়েকটি বিষয় আপনাদের সামনে ভালো চমৎকার সেটা হচ্ছে যেমন দেখুন খাদ্যদ্রব্যের ক্ষেত্রে হালাল হালামের বিধান এসেছে তাহলে এক্ষেত্রে সর্বপ্রথম আয়াত কোনটি নাজল হয়েছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে বলেছেন সুর আল আনামের একটি আয়াত আছে যেখানে দশটা ও সিউদ করা হয়েছে সেখানের মধ্যে খাদ্যদ্রব্য আমি একটা জিনিস সেখানে খাদ্য দ্রব্যের বর্ণনা হিসাবে যে আয়াতটি সর্বশেষ নাজিল করা হয়েছে সেই আয়াত ছিল সুরাতামের একশো পঁয়তাল্লিশতম আয়াত একশো পঁয়তাল্লিশতম আয়াত সেখানে কোন কোন খাদ্যদ্রব্য আমাদের জন্য হারাম করা হয়েছে সেই বিষয়টি সেখানে তুলে ধরা হয়েছে। যেমন নাকি বলা হয়েছে কি আজিদু ফিমা আলা যে কোন খাদ্যদ্রব্যই আমি হারাম হিসাবে পাইনা যেটাকে মানুষ খেতে পারে তবে কয়েকটা জিনিস আল্লাহ পাক সরাসরি হারাম করেছেন যেমন ইল্লা আইয়া কু নামাই মৃত জিনিস মৃত জিনিস হারাম শুধুমাত্র মাছ মৃত হলে সেটা খাওয়া যায় এবং এর ব্যাপারে বলা হয়েছে আর অন্য কোনো জিনিস মানে প্রাণী জাতীয় কোনো জিনিস যদি মৃত হয় গোরু ছাগল মুরগি হাঁস ইত্যাদি এগুলি যদি মৃত হয় মরে যায় তাহলে জবাই করল এগুলো হালাল হয় না এগুলি হারাম হয়ে যায় এগুলি খাওয়া যাবে না আচ্ছা এরপরে ইল্লা আইয়া কোনা মাইতাত হ্যাঁ এবং দমা মাসফুহান মানে প্রবাহিত রক্ত এটাকেও হারাম করে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে বলা হয়েছে আউলা খিনজির অথবা শুক্রের গোস্তু এভাবে আয়াতটা সর্বশেষ আয়াত হিসাবে খাদ্যদ্রব্যের হারাম বিষয়ক আয়াত হিসাবে এটা নাজিল হয়েছে এর আগেও আরও আয়াত নাজিল হয়েছে ফেরুরি মাতা আলি কুমাই তু আদমুল সেটাও নাজিল হয়েছে এরপরে আপনার পানীয় জাতীয় এর মধ্যে কোন কোন পানীয়কে হারাম করা হয়েছে এই আয়াতগুলো কোথায় সে সম্পর্কে আমরা দেখতে পাই যে প্রথম যে আয়াতটাই প্রসঙ্গে নাজিল হয়েছে সেটা হচ্ছে সুরে বাকার দুইশত উনিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ আল্লাপা কি বলেছেন যে তারা আপনাকে প্রশ্ন করবে জুয়া সম্পর্কে তারা আপনাকে এতে অনেক গুনের কাজ রয়ে গেছে তার মধ্যে কিছু লাভ আছে কিন্তু গুনাহটা হচ্ছে বেশি এরপরে দ্বিতীয় ধাপে আপনার কোরআন নাজিল হলো তৃতীয় ধাপে এসে এটাকে সম্পূর্ণ হারাম করে দেওয়া হলো আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে কেতাল শত্রুদের সাথে লড়াই অবতীর্ণ হওয়া এই লড়াই হচ্ছে রণাঙ্গনের লড়াই তো যে আয়াত দিয়ে এই কেতালকে মানে আপনার বৈধ করা হয়েছে সেই আয়াত কোনটি বলা হচ্ছে উনচল্লিশতম আয়াত আয়াতকে বলা হয়েছে আচ্ছা এরপরে কোরআনে পাকে আমরা জানি চোদ্দ অথবা পনেরোটি শেষদা রয়েছে যে সকল সুরাত মধ্যে সেচদা রয়েছে সেই সকল শেষদা সম্বলিত কোন সুরাটি সর্বপ্রথম নাজিল হয় এ সম্পর্কে বলা হয়েছে সুরেতন্ন এটা মক্কা শরীফ হয়েছে। সুপ্রিয় দর্শক আমরা তো এ পর্যন্ত এগুলি জানলাম কিন্তু আরো একটি বিষয় আমাদের জানা বাকি রয়েছে যে আল্লাহ রবুল আলম এই কোরআনের প্রথম আয়াত দ্বিতীয় আয়াত বা শেষ আয়াত জানার মধ্যে আমাদের লাভটা কোথায় এর উপকারিতা আমরা কি পাব এর বিভিন্ন উপকারিতা আছে আমি মাত্র দুটো উপকারিতা আপনাদের সামনে পেশ করতেছি এক নম্বর উপকারিতা হচ্ছে যে এর মাধ্যমে যে কোরআনে পাক এর মধ্যে যে বিধান যেটা আমরা আগেও বলেছি যে ধীরে ধীরে আশা যে তানাজুলাতন বা নুদুল কোরআনুল ধীরে ধীরে একটার পর একটা আসা এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম দেখুন এই যে সারাব মদের মদ কি হারাব একসাথে হয়ে গিয়েছিল না বরঞ্চ আয়াতের পর আয়াত আমরা দেখতে দেখতে তারপরে দেখলাম যে কিভাবে সেটা হলো। সেরে বাকারের মধ্যে প্রথম আয়াত আমরা দেখতে পাচ্ছি যে খামার সম্পর্কে বলা হয়েছে এরপরে সেখান থেকে আমরা চলে গেলাম কোথায় সুরাই নেসার মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেখানে পুরোপুরি হারাম করেননি কিন্তু কাছাকাছি করেছেন এর দ্বারা কিন্তু পুরো মতকে হারাম করা হয়নি কিন্তু সর্বশেষ অল তালা এতেও কিন্তু উনি সন্তুষ্ট হলেন না তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ ব্যাপারে আমাদের কোন একটা বিধান্ত তারপরে সে মায়েদার মধ্যে আপনার আয় নাজিল করা হলো يا ايه ولادنا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاشتنقوا لعلكم تفلحون انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن الله وعن الصلاه فهل انت منتهو এরপরও কি তোমরা এই দিকে بس قصা khatam এখানে শেষ حضرت الله تعالى عنه الشری بولن يا رب انتهينا انتهينا امر بده تکلا امر بده আমরা যদি এই জিনিসটা না জানতাম ধারাবাহিকতা না জানতাম তাহলে আমরা কিভাবে বলতাম যে কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা জিনিসকে ধীরে ধীরে আস্তে আস্তে করে প্রয়োগ করার জন্য আমাদের বলা হয়েছে তার নীতি আমরা এখান থেকে পেয়ে গেলাম এভাবে আরও অনেকগুলো আমরা উদাহরণ এখানে আমাদের সামনে আছে আমরা দ্বিতীয়বারই কিন্তু সময় স্বল্পতার কারণে সেদিকে আমরা যাচ্ছি না আপনার ইনশাল্লাহ সেটা পড়ে নেবেন আরও একটি বিষয় এখানে আছে যে দেখুন অনেক সময় আমরা দেখি কোরআনে পাকের কিছু বিধানকে রহিত করা হয়েছে বা স্থগিত করা হয়েছে কেউ কেউ রহিত করেছেন কেউ স্থগিত করার কথা বলেছে। সুপ্রিয় দর্শক আমরা সেই স্থগিত এবং গ্রহীত করার ব্যাপারে আলাইকুম রাহমতুল্লাহ আল্লাহ পাক করতে পারে। मृत जीवर अब हरम खाद्य मंदार हेदायत पथे थक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक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 अनुष्ठान, आलोचना कर पे प्रथम आयात शेष आयत आगे नाजुलता सम्पर्क एक विषय हमसे कुर गो विधान आज विधान गुला মনসুখ করা হয়েছে আবার কোনগুলো অনেক বিধান আছে যেগুলো দ্বারা সেটাকে রিপ্লেসমেন্ট যেটাকে বলে আর কি একটা হুকুমের পরিবর্তে আরেকটা হুকুম নিয়ে আসা অথবা একটা হুমকে সম্পূর্ণ ভাবে এই ব্যাপারে আল্লাপুরানে আমার যে খুশি আমি মনসুখ করে দেয় করে দিয়ে পরিবর্তে অন্য একটা বিধান নিয়ে আসে যেটা তোমাদের জন্য সহজ হয় অথবা তোমাদের জন্য কল্যাণকর হয় অথবা সেটাকে আমি স্থগিত করে তাহলে এই নাসক মনসু কোরআনে মধ্যে রয়েছে যেমন একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে বুঝে আসবে সুরা মুজাম্মিল তো আমরা সবাই তেলাওয়াত করি তাই না এবং সুরা মুজামিলের দ্বিতীয় আয়টা তেলাওয়াত কর্মিল কামলিওয়ালা কোম আল্লাহ ইল্লা রাতে দণ্ডায়মান হন ইল্লা খালিলা তবে অল্প সময় কি অর্থ রাতে দণ্ডায়মান হওয়ার তার মনে তো হাজুত পড় রাতে সলাতায় কতক্ষণ অল্প কিছুক্ষণ নেসা হুয়াও গোস মেন হুয়াও খালিলা অর্ধরাত্রি অথবা তার চেয়ে আলহ ও অর্ধ রাত্রের চেয়ে বেশি মগ্ন থাকুন কি করবেন তখন কোরআনে পাক সাথে হওয়ার পর তারা রাত জেগে থাকতেন না জানি আবার সকাল হয়ে যায় ঘুমের কারণে তাহলে রাতের নামাজ বাদ পড়ে যাবে অনেক ধরনের এ ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি এবং পড়েছি শেষ পর্যন্ত তাদের অবস্থা দেখে আল্লাহ রাবুল আলমিন এই সূরারই শেষাংশ এসে এই আয়াতকে রহিত করলেন ইন্ন রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাহুমু ওয়া হাদনা মিন সুসুল লাইল ওয়ানইস ফরহু ওয়া সুসুলহু ওয়া আল্লাহ ইফাতু মিনাল্লাযিনা মাআহু ওয়াল্লাহু ইয়াকaddirুল লাইলা ওয়ান-নাহারা আল্লাহই রাত দিনকে কি করেন আপনার ভাগে বিভক্ত করেন কোন ভাগে কত ঘন্টা পড়বে আল্লাহই সেটা নির্ধারণ করেন বান্দার এখানে কোনো اختیار নাই 12 ঘন্টা 10 ঘন্টা দিন 7 ঘন্টা রাত ঘন্টা দিন এটা আল্লাপাকি বান্দার এখানে কোনো একটি আর না এরপর আল্লাহ পাক ভূমিকা দিলেন যে দেখা যাচ্ছে যে এই সালা তাদের করতে কেউ অসুস্থ হয়ে পড়তেছে আল্লাপাক কে জানেন কেউ কে জানে বলে রিজেকের তালা আসে ঘুরে কষ্ট করে কেউ দেখে আপনার জাহাজের মধ্যে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অতএ এটাকে স্থগিত করা হলো তার মানে ঐচ্ছিক বিষয় এটাকে রাখাও। হলো তাহলে বলুন যে এই যে আয়াতটি প্রথম নাজিল হয়েছে কোন আয়াতটি শেষে নাজিল হয়েছে এটা না জানলে পরে এটা কীভাবে করা যাবে কারণ প্রথম যে আয়াতটি নাজিল হয় সেটা একটা বর্ণনায় থাকে দ্বিতীয় যখন আরেকটি আট নাজিল হয়ে সেটাকে রহিত করে অথবা করে এই জানার কারণেই সেটা বলা সম্ভব হয়েছে সুপ্রিয় দর্শক এভাবেই আমরা নাজিলের প্রথম এবং জানার উপকারিতা কি সেটা বললাম আর এভাবে আমরা এই বিষয়ের আমরা শেষে চলে এলাম এবার আজকের যে নতুন বিষয়টি আপনাদের সামনে তুলে নিয়ে আসছি সেটা সম্পর্কে আমি আলোচনা নিচ্ছি এক নম্বর মক্কি এবং মাদানি মাক্কি মক্কা কেন্দ্রিক বলা হয় যে মক্কা কেন্দ্রিক আর মদানী বলা হয় যেটা মদিনা কেন্দ্রিক এ ব্যাপারে কয়েকটি বিষয় লক্ষণীয় একটি হচ্ছে স্থানকে কেন্দ্র করে মক্কা মদিনা স্থানকে কেন্দ্র করে মানে যে আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছে এগুলি মাক্কি যে আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে এগুলি মাদানি স্থান কেন্দ্রিক তাই না আচ্ছা এখন মক্কায় নাজিল হয়েছে তাহলে দেখা যায় অনেক আয়াত আছে যেগুলো মক্কার বাহিরে নাজিল হয়েছে ওগুলো কি বলবেন মদিনা ব্যাপারে মদিনে যেগুলো নাজিল হয়েছে তাহলে মদিনার বাইরে যেগুলো নাজিল হয়েছে ওগুলোকে কি বলবেন যেমন মক্কার বাহিরে আপনার তায়ফা নাজিল হয়েছে কোরআনে পাক মদিনার শরীফ থেকে আপনার পরে গিয়েও যে মক্কা আলী ও মকমত নাজুল হয়েছে আপনার সুরাইফাবিয়ার সময় সুরাইফা ছা নাজিল হয়েছে আপনার মদিনার বাহিরে তাহলে এগুলো কী বলবেন কাজেই এই সংজ্ঞাটা অনেকের কাছে আপনার গ্রহণযোগ্য হয় এক নম্বর দুই নম্বর বলা হয়েছে যে সম্বোধন কেন্দ্রিক সেটা কি যে সকল সুরার মধ্যে আল্লাহ নাস রাবুল আলমিনাস বলেছেন হে মানব জাতি এগুলি হচ্ছে মক্কার আর যে সমস্ত সুরের মধ্যে বলা হয়েছে ইয়া আমানু এগুলো হচ্ছে মদিনার কিন্তু এই সংজ্ঞাটাও টিকছে না কারণ মক্কার অনেকগুলো সুর আছে যেগুলোর মধ্যে সম্পূর্ণটাই মদিনা নাজিল হয়েছে আচ্ছা এরপরে এটা হলো একটা সাইড অতএব এটাও ধূপে টিকছে না মানে এই সংজ্ঞাটাও মক্কি এবং গদানির এটাও আমরা নিতে পাচ্ছি না এরপরে আরও একটি যে ওর আনে পাকের যে সমস্ত আয়াত মক্কা বা তৎসংলগ্ন যে সমস্ত জায়গায় নাজিল হয়েছে সেগুলোকে মক্কি বলা হবে মদিনা তো ঠিক সেইভাবেই মদিনা এবং মদিনার সংলগ্ন যে সমস্ত এলাকা আছে সেগুলোতে যেগুলো নাজিল মদিনী বলা হবে কিন্তু এটাও ধূপে টেকেনা না ওই যে আগে বলেছিলাম তাহলে আলি ওমা আকমালতুল্লাহ এটা তো মদিনার আশপাশের এলাকা না এটা তো সে মক্কার এলাকা তাহলে সেটাকে কি বলবে অনেকে বলছে যে এটা মক্কার এলাকা হওয়ার কারণে সেটা মক্কি হয়ে যাবে অর্থাৎ সুরা মায়দা সবাই জানে মাদিন এরপরে ঠিক এটা কি কি বলবো। জন্য একটা কিছু কিছু বলা হয়েছে যে এমন কিছু সুরা আছে যে সমস্ত সুরাগুলো নিরেট মক্কিও নয় আবার নিরেট মাদানিও নয় সেই সুরার সংখ্যাগুলো আমি সামনে আসলে পরে আমি আপনাদেরকে বলব যে সেখানে কতগুলো মক্কি আছে কতগুলো মাদানি আছে এবং তারা বলছে মুখতালা ফি বিতর্কিত তার মানে এই সূরাগুলোর মধ্যে মক্কি আয়াত আছে মাদানী আয়াত আছে কিন্তু এখনো কিন্তু আমরা মাক্কি সুরা এবং মক্কি আয়াত নির্ণয়ের কিন্তু সঠিক সংজ্ঞা দিতে পারিনি জি হ্যাঁ ক্ষেত্রে এসে সর্বশেষ যেই সিদ্ধান্তটি ওলামা একরাম গ্রহণ করেছেন এবং এই সিদ্ধান্তটি গ্রহণ করায় অনেক প্রশ্নের অপনোদন হয়েছেন অনেক প্রশ্নের সমস্যা থেকে আলুমুল বেঁচে গেছেন এবং তার করার ক্ষেত্রে সেগুলো অনেক সহায়ক হয়েছে সেটা হচ্ছে এই সময় কেন্দ্রিক অবস্থানের সময় আরেকটা হচ্ছে মদিনায় অবস্থানের সময় তাহলে এই দুইটা সময়ের মাঝখানে বর্ডারটা কি বর্ডারটা হচ্ছে হিজরত মানে হিজরতের কারণে তিনি মক্কা ছেড়ে মাদিনে আসলেন ঠিক আছে তা এই মক্কা মানে হিজরত পূর্ব অবস্থায় যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি হিজরত পূর্ব অবস্থায় এখন সেটা কি তয়ফে নাজিল হলো নাকি মক্কার একবারে বুকে নাজিল হলো নাকি আশেপাশে কোথাও নাজিল হলো সেটা বিবেচনা হয় কখন নাজিল হয়েছে হিজরতের পূর্বে চোখ বন্ধ করে সেটা হয়েছে মাক্কি অনুরূপ মদিনা মুন কথা যখন আসলো তখন বলা হলো যে মদিনা নাজিল হয়েছে না হিজরতের পর এখন সেটা হিজরতের পর নাজিল হয়েছে সেটা কি মদিনায় নাজিল হয়েছে না বদরে নাজিল হয়েছে না ওহেদে নাজিল হয়েছে নাকি আপনার হৃদয় বিয়া নাজিল হয়েছে নাকি আপনার আরাফাতে নাজিল হয়েছে সেটা দেখার বিষয় না দেখার বিষয় হলো হিজরতের পর নাজিল হয়েছে আল্লাহ আকর যখন এই সংজ্ঞা আসলো তখন দেখা গেল অন্যান্য যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সেগুলো আর ধোপে টিকলো না বরঞ্চ এটাকেই সবাই গ্রহণ করে নিলেন এবং বললেন যে এটাই কোরআন এক মাক্কি এবং মাদানি নির্ণয়ের ক্ষেত্রে চমৎকার একটি সংজ্ঞা কেউ কেউ বলেছিলেন কি যে সমস্ত আয়াতে মুনাফিকদের বর্ণনা আছে সেগুলো হচ্ছে মাদানি যে সমস্ত আয়াতে মুনাফিকদের বর্ণনা নাই সেগুলো হচ্ছে মাক্ষী যম সূরা আনকাবুতের কথা বলা হয়েছে সূরা আনকাবুত হচ্ছে মক্কী মক্কায় নাযিল হয়েছে হ্যাঁ আলিফ লা ম ম আহাসিবান নাস আয়ুতরিকু আয়া কুলু আম কেন বলু জানা এর প্রথম দিকের কয়েকটি আয়াত মদিনায় কারণ প্রথম দিকের কয়েকটি আয়াতে মুনাফিকদের কথা বলা হয়েছে अजी শুধু সেটা না আবার কেউ কেউ বলেছে যে সমস্ত সূরা শুরুতে কি আছে এই হুরুফে মুকাত্তাত আলিফ লা ম তারপর এ তাসিন আলফ লা সব মক্কী আর অন্যগুলো হচ্ছে মাদানী যেগুলি শুরুতে কিন্তু দেখা যাচ্ছে তার উল্টো অনেকগুলো সুরা আছে যেমন হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেটা মিম দিয়ে হলো না আলিফুল্লাম রা দিয়ে হলো মুনাফেকদের আলোচনা দিয়ে হলো নাকি অন্য কিছু দিয়ে হলো আমাদের সেটা দেখার বিষয় নয় সেটা দেখার বিষয় হচ্ছে যে হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেটা মক্কি হিসেবে বিবেচিত হবে আর যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মদানী হিসাবে বিবেচিত হবে সুপ্রিয় দর্শক এবার আসুন যে আমরা কোরআনের মধ্যে এই মক্কি এবং মাদানী যে সুরাগুলোর কথা বললাম এর কিছু বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে পেশ করতে পারি সে বৈশিষ্ট্যগুলো যদি আমাদের সামনে থাকে তাহলে এই বৈশিষ্ট্যের মাধ্যমে অনেকটা অনুমান করা সম্ভব হয় যে এটা মক্কি সুরার অন্তর্ভুক্ত আর এটা হচ্ছে মদনী সূরার অন্তর্ভুক্ত কিন্তু দুঃখজন হল সত্য সময় আমাদের সাথে পাল্লা দিয়ে গিয়ে চলেছে কথা আমরা শেষ করতে চাই কিন্তু শেষ হয় না তার আগে সময়টাই শেষ হয়ে যায় এই তো হলো নিয়ম জীবনটাও ঠিক এভাবে চলবে সুপ্রিয় দর্শক বৃন্দ জীবন আমরা অনেক কিছু করতে চাই কিন্তু সেই করাটা আমরা কতটুকু পারব জানি না তার আগে হয়তো আমাকে জবাব দিয়ে দিতে হবে তাই আসুন সেই জবাব দেওয়ার আগেই নিজেরা নিজের প্রস্তুতি গ্রহণ করি যেমন আমার আরও কিছু বলার ইচ্ছা ছিল এই মক্কি মাদানি সম্পর্কে বলতে পারলাম না সময়টা আমার শেষ হয়ে এলো তবে ভয় নেই আল্লাহ যদি হেফাজত করেন বেঁচে থাকি তাহলে ইনশা আল্লাহ সে বিষয়গুলো আবার আপনাদের সামনে তুলে ধরবো যদিও নতুন আরেকটি বিষয়কে সামনে নিয়ে কথা বলব কিন্তু এগুলো আমরা শেষ করি সামনের দিকে অগ্রসর হব তো আজকে আমরা যতটুকু আলোচনা করেছি সেই মাক্কিম আদানী এবং আউল উমানজাল আহরুমানজাল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি বুঝতে পেরেছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যে এই জ্ঞান আমরা যে ছাত্র হয়ে আমরা শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষা গ্রহণের জন্য যে ফজিলত আছে আল্লাহ পাক আমাদেরকে সেটা দান করুন এবং তার কোরআনে করিমকে বোঝার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা সাহায্য করুন নসরত করুন এই দোয়াই কামনা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন ও আখিরুদ আহামদুলিল্লাহ রব্লা আলমিন وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته